মানবতার সমাধান সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক শ্রোতা आज के सामने इसलमर एक विशेष स्तम्भ सोम सोम जेटा रोजाता उपस्थापन करब आल्लाक हे मोमिन गुमें सोम फरजे निर्धारण कर दे रण कर दे तुम्हारे पूर्व पुरुष लल्लाते तुम्हारा मोत् होते परहेजगार होते पर अल्लाहला होते ভীত সন্তুষ্ট হতে পারো আল্লাহর ভয়ে এবং সতর্কতা অবলম্বনকারী হতে পারো শ্রম পূর্ববর্তী ফরত ছিল অত্যন্ত জরুরি একটি জিনিস মানুষের মত হতে হলে মানুষকে নিজের জীবন অত্যন্ত সুন্দর এবং মার্জিত হবে গঠন করতে হলে শ্রম অত্যন্ত প্রয়োজন এজন্য জন্য অধিকাংশ ধর্মই সে তা আসমানি ধর্মই হোক বা বানাওয়া যেরকম হিন্দু ধর্মের উপবাস রয়েছে এটা নির্ধারিত রয়েছেন প্রথমত পরিচিত হয়ে পরস্পরের সাথে আলেমদেরকে এখানে সমাবেশ করেছি আমরা প্রথমত তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি আমার ডান পাশে রয়েছেন শাহ আব্দুরজ্জাক আসসালাম তারপর আমাদের ডান পাশে আরেকজন অত্যন্ত উচ্চ শিক্ষিত শেখ শাহিদুল্লাহ খান মাদানীকুম আমার সরাসরি বাম পাশে যিনি রয়েছেন তিনি হলেন শেখ এমানুল্লাহ মাদানীলকুমতুল্লাহ আমি এখন ইসলাম নির্ভর করে পাঁচটি স্তম্ভের উপরে তার একটি হচ্ছে অর্থ গ্রহণ করেছেন কেননা সিএম ইসলাম একটি ফরজ স্তম্ভ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 সেদিন নির্ধারণ করে দিয়েছেন সময় বারোটি মাসে বিভক্ত হয়ে আমাদের সময়ের চাকা ঘুরছে তার ভিতরে ইসলামিক ক্যালেন্ডারের যে নবম মাস সেই মাসটিকেই রমজান বলা হয়ে থাকে আল্লাহ তালা কোরআনুল করিম নাজেল করার জন্য সেই মহিমান্বিত মাহের অমাদানকেই নির্বাচিত করেছেন এবং নিজেই ঘোষণা করে দিয়েছেন যে আমি করে শব্দটি অর্থ উত্তপ্ত গরম হওয়া। এই মাসটির নাম ছিল আগে সম্মানিত দর্শক শ্রোতা যখন সম ফরজ হলো দ্বিতীয় সালে যখন প্রথম ফরজ হল সেটা হয়েছিল শাহান মাসে মাসটি অত্যন্ত গরমের সময় ছিল এই জন্য রমাদা রামাততের রামাদল হাজার পাথর উত্তপ্ত হয়ে গেছে গরম হয়ে গেছে রমাদান অর্থ হলো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 করানুল করিমেও কিছু এসেছে এবং হাদিসে স্পষ্ট ভাবে অনেক বর্ণনা এসেছে যেমন আল্লাহ রসুল যেমন পাঁচ বক্ত সালাত এক সালাদ থেকে আরেক সালাতের মাঝে যে ত্রুটি হয়ে থাকে সেগুলিকে আল্লাহ রাবুল আলমিন এই দুই সালাত আদায়ের মাধ্যমে এটাকে কাফারা হিসেবে ক্ষমা করে দেন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 যে গুনা হবে সেগুলি তবে এখানে একটি শর্ত হলে এই বিষয়গুলি হচ্ছে যেগুলি মাফ করে দেওয়া হবে এগুলি সগিরা গুণা কারণ হাদিসের শেষে বলা হয়েছে যদি সেই ব্যক্তি কবিরা গুণাগুলি থেকে বিরত থাকতে পারে আমরা বাদ না দিই তাহলে রমাদান থেকে রমাদান এবং সালাত থেকে সালাদ মাঝখানে যা আছে তা মা হবে না ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য যেগুলি পাপের ব্যাপারে সতর্কতা দেওয়া হয়েছে অথবা শাস্তি নির্ধারণ করা হয়েছে অথবা পরকালে শাস্তির কথা বলা হয়েছে হাদ নির্ধারণ করা হয়েছে সেইগুলি মোটামুটি কবিরা গনা যেগুলি তার উদাহরণের মধ্যে যেমন সালাত ত্যাগ করা সিয়াম ত্যাগ করা মিথ্যা কথা বলা আহ জেনা ব্যবচার করা ইত্যাদি শেখ আব্দতে চাবো যে হাদিসে বোধ হয় সাতটি একটি হাদিসের মধ্যে এসেছে কোনো হাদিসে পাঁচটি একজন কাবিরা গুনার অনেক হাদিস আছে এবং কাবিরা গুন অনেক হাদিস থেকে কয়েকটা কাবিরা গুনা উল্লেখ করি যেগুলি করে মানুষ যদি তোবা না করে তাহলে তার পরকাল হারাবে সম্মানিত সারা বিশ্বের পৃথিবীর দর্শক শ্রোতা আমরা এখন একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পরে আমরা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদুদ্দুজান আদমী আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ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 मदानी आसन कुरान दिए जीवन गड़ी प्रति रोबार मंगलवार और शुक्रवार रुन सम्प्रचार सकाल साढ़े पांच टेष्टिंग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 देख दुनिया शुक्रवार विंगलेशन टे भारिटी रमजान Welcome, O oh Ramadan. Ramjan, hello, Rahmat, Irmash, Sahri, Iftar, Taravik, Laylatul Qadar, Itakkaaf, Idil Fitar. This is a great day. What did you do with this great Ramjan? I don't want to say that. This is a great day. Ramjan is a great day. We have to say that this great Ramjan is a great day. দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান জাকিরের সঙ্গে পরবর্তী সম্মানিত সারা বিশ্বের পিস টিভি দর্শক শ্রোতা আমরা ছোট্ট একটি বিরতির পরে আপনাদের সম্মুখে আবার আমাদের পূর্বের আলোচনায় ফিরে আসছি শেখ আব্দুর রাজ্জাক সম্মানিত দর্শক মন্ডলী আবহাওয়ার রাজিয়াল্লাহতাল বলেন রাসুল সাল্লি সাল্লামে এক বৈঠকে বলেছেন বড়ো পাপ তিনটি তার একটি পাপ হচ্ছে আল্লাহর সাথে সেরেক করা দ্বিতীয় বড়ো পাপ হচ্ছে পিতা অবাধ্য চলা তৃতীয় বড় পাপ হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া অবশ্য আবহাওয়ার বলেন রাসুল সাল্লাহ সালাম অন্য বৈঠকে বলেছেন যে সাতটি বড় পাপ রয়েছে যেগুলি মানুষের জন্য ধ্বংসের মাধ্যম তার একটি হচ্ছে আল্লাহর সাথে সেরেক করা দ্বিতীয় হচ্ছে মানুষকে অন্নভাবে হত্যা করা তৃতীয় হচ্ছে জাদু করা চতুর্থ হচ্ছে মালকে অন্যায়ভাবে ভক্ষণ করা পঞ্চম হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া আর সপ্তম হচ্ছে আপনার ওই ভালো নারীর প্রতি সুদ ভক্ষণ করা যাই হোক আমরা তাহলে এই কাবিরা করবো আমরা তহবা বলতে আমরা কি বুঝি শেখ ইউসুফ আব্দুল মজিদের কাছে আমরা এই বিষয়টা একটু জানতে তওবার অর্থ হচ্ছে আল্লা দিকে ফিরে আসা এবং এখ্লাসের সঙ্গে তওবা করা তার জন্য প্রথমে যে আল্লাহর নাফরমানি হয়েছে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়েছে এই জন্য অন্তরে গভীরভাবে তীব্রভাবে অনুসূচনা করা প্রথমে এখানে অনুসূচনা আসবে এবং অনুশোচনা থেকে ওই কাজ ভবিষ্যৎ জীবনে আর না করার জন্য দৃঢ় সংকল্প সংকল্প করা যা হয়েছে তাতে আমি ভুল করেছি রবীন্দন আমাকে ক্ষমা করে দিন এবং এই বিষয়ে আমি অনুতপ্ত এবং এমন অনুভব করবে যে ভবিষ্যৎ জীবনে যেন সেই কাজের আর পুনরাবৃত্তি না হয় সেইভাবে দৃঢ় সংকল্প নিয়ে যখন একটা পরিচ্ছন্ন পবিত্র জীবন কেউ গড়া শপথ নেবে তখন রব্বুল্লাহ আলমিন তাকে এমনভাবে ক্ষমা করে দিবেন যেন তার কোনো গুণাই ছিল না ইউসুফ আব্দুল মজিদ তাও পাপ করব না এই তিনটা জিনিসের সমন্বয় হয় তাহলে মানুষের তহবা হয় আমার গুণা মাপ করার জন্য বা আমল শুরু করার পূর্বে আমরা ইনশা আল্লাহ মুহূর্তে আমরা শুরু করবো তর্তের সাথে আবার এটাও একটা আছে যে যদি এটা দিতে হবে যেমন কারো জিনিস চুরি করে খেয়েছি সেখানে তবা শুধু কাছে করলেই হবে না সেখানে আমাদেরকে অবশ্যই তবাটা মালামি গার্গের মৃত্যুর যন্ত্রণা আসার আগেই তবা করতে হবে সময়ের মধ্যে মাগরে বেহা সূর্য পশ্চিম দিকে উঠার আগেই তবা শুরু হওয়ার আগেই তবাটা টাইম মতো হতে হবে এবং যদি কারো হক নষ্ট করা হয়ে থাকে ক্ষেত্রে তাহলে তার হকটা ফেরত দিতে হবে যেহেতু আল্লাহ করবেন আমি শেখ শহীদুল্লাহ খান মাদানী ওনার কাছে জানতে চাবো যে রমাজান যখন আসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস তখন আল্লাহ নবী বলেছেন যে আবু আবুসানা গোল্লাত আবু আবু জাহান্ন জাহ্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা গুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে ঝিনজিল লাগানো হয় এই এইটা একটু আপনি যদি দর্শক কাছে ব্যাখ্যা করতেন আল্লাহ রসুল আলহ্লাম আল্লাহ তিনি রমাজান মাস দুটো বিষয় একটা হলো সিয়াম আরেকটা একটা হলো রমাজান মাস তো সিয়ামের যেমন ফজিলত অনেকগুলি রয়েছে আমরা কিছু জানলাম তো এই মাসটিরও আল্লাহ রাবুল্লাহ আলমিন একটি বিশেষ ফজিলত ও মর্যাদা দিয়েছেন তো এই মাসটি যখন এসে যায় রাসুল সালাম বলেন যে আবু আবুলনা আসমানের দরজাগুলি গুলি অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিন তার যে মখলুক কে যে রহমত তিনি দান করেন সেই রহমতের পরিমাণ বা রহমতের দিকগুলিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন আরো প্রসারিত করে দেন অনুরব ভাবে জান্নাতের দরজা খুলে দেওয়া এর অর্থ বাবে ব্যাখ্যা আমরা আরেক দিক থেকে নিতে পারি যে আল্লাহ সৃষ্টি করে দেন যে মানুষ যেন দ্রুত জান্নাতের দিকে এবং আবু আবুলনা আবু আবুল জাননা আমাদের কাছে স্পষ্ট অনেক সময় আমরা যেমন কতগুলি হাদিসের মধ্যেও পাই যেমন শেষে যে দোয়া পাঠ করতে হয় সেটার ক্ষেত্রেও এই ধরনের বর্ণনা পাওয়া যায় তো আবু দ্বারা এখানে আমরা দুটো বুঝতে পারি এক হলো আল্লাহ আলমিন যে রহমত বর্ষণ করেন সেই রহমতের দিকগুলি মুক্ত করে দেন আল্লাহ রবী আলমিন আরো বেশি ভাবে আমরা আসছি শেখ আমি জাহান্ন এটার অর্থটা কি আল্লাহকে সব বন্ধ করে দেন নাকি খোলা থাকে নাকি जहां नाम दरजा बंद कर देव एट प्रथमत मूल अर्थ ओटाई को तुलत करते जाबा जी गायबी विषय गायबी विषय आल्ला पक जहां नाम दरजा बंद करें जहान नाम दरजा बंद कर दे एखान ओलामा इकराम मध्य क्यों क्यों बे शस्ती हालका अथवा मानुष জাহান নাম থেকে মুক্তি পায় এবং জাহান নামের কাজ মানুষ এই মাসে করে না অনেক মানুষ জাহান নামের কাজ থেকে বিরত থাকে এ ধরনের বিভিন্ন ব্যাখ্যা হতে পারে আমি এখন আসবো শেখ আব্দ সাহেবের কাছে যে আসলে গোল্লেকাত আবু জাহান্নাম ওয়া সুফেদাত কোনো রেওয়ায়তে এসেছে কোনো রেওয়য়েতে আছে সুলসল শয়তানের পায়ে একটা জিন্জির পরে দেওয়া হয় তা গোল্লেকাত আবু জাহান্নাম থেকে শুরু করে আপনার যদি শেয়তানের পায়ে কিভাবে জিন্জির লাগানো হয় একটু মানুষের সামনে ব্যাখ্যা করতেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আসলে এই সব বিবরণগুলির মূল কথা হচ্ছে আল্লাহ আল্লাহতালা তার দয়াটাকে তার বান্দাদের সামনে পেশ করতে চাচ্ছেন যে রামাজান মাসে জান্নাতের দরজা খোলা থাকে জাহান নামের দরজা বন্ধ থাকে এই সময়ে মানুষ জাহান নামে যাবে না বা দিবেন না বা কাউকেও জান্নাতে প্রবেশ করাবেন এটা মৌলিক লক্ষ্য নয় আল্লাহতলা তার বান্দার সামনে তার দয়া রহমতকে দেখাচ্ছেন ঠিক তেমনি অনেক দরজা আছে আকাশে যেগুলো অনেক সময় বন্ধ থাকে যেমন একটা হাদিসে এসেছে যে জিবরা আল্লাহ আল্লাহ নবীর পাশে বসেছিলেন তখন হঠাৎ করে জিবরা সালাম বললেন যে এখন মাত্র একটা দরজা খোলা হলো এর পূর্বে কোনোদিন খোলা হয়নি আর পরে কোনো দিন খোলা হবে না এতে বোঝা যাচ্ছে যে অনেক দরজা আছে যা সবসময় খোলা হয় না বন্ধ থাকে এটা দয়ার সাথে সাথে আমরা বুঝতে পারি যে ওই বাকি দরজাগুলো আল্লাহ আল্লাহ দয়া দেওয়ার জন্য খুলে দেন পরের কথা হচ্ছে যে বেডি দিয়ে রাখা এটা মূলত আল্লাহ তার দিতে চাচ্ছেন বান্দাদের মধ্যে এটাই তার যে শতানের পা বাঁধা থাকে এটাই ঠিক এরপরে আমরা মানুষ দেখি যে পাপ করছি এটা আমি শেখ ইউসুফ আব্দুল মজিদ ভাইয়ের কাছে জানতে চাবো শেখ দুই প্রকার প্রথম হচ্ছে জিনাল জিন জিনিস আবদ্ধ করে দেন তারা যেন শয়তান যে কসম খেয়েছিল যে আমি বিভ্রান্ত করবো আল্লাহ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 অনুসরণে জীবন পরিচালনা করেছে এখন রমজান আসার পরে সেই প্রবৃত্তিকে সেইভাবে সে নিয়ন্ত্রণ করতে পারছে না যার ফলে তার প্রবৃত্তি তাকে প্রভাবিত করছে এবং প্ররোচিত করছে অপরাধ করার জন্য তো প্রবৃত্তির প্রভাবেও সে শৈতানি শয়তানি বা লিপ্ত হচ্ছে আর মানুষ যারা তারা তো আর সিলসিলার ভিতর এখন আবদ্ধ হয়নি তাদের প্রভাব কুপ্রভাব তারা ওই অন্যায় কাজে प्रवृत्मशल्लाजिद भाई अत्यंत सुंदर भाई व्याख्या कर बोतल पानी फेले देव पुनः बोतल कट कर लेखी डाले ते उड़े जाओपुर डाल अनेक समय लड़ते थके ठीक शयन के बेधे दवार किसु कि पापर जो आसर थे जाएर थे पाप है आल्लाराट रहमत रामाधान मसे सम्मानित दर्शक श्रोता जहां दरवाजा बसमान दरजा खोला जाना दरवाजा अबारित शयान बंदी एत व्यवस्था आल्लाक निजे थे मास करी हतभागर के हे पर यह बोध एक हादिस आर ची हतभागर के কোন ব্যক্তি <tiroir mucho>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 আল্লাহ রব কাছে তার নিজের অতীতের যত অপরাধ গুলি সেগুলি থেকে তৌবা করে এবং আরো ভবিষ্যতে যেন উত্তম আদর্শের একটি বিষয় ব্যাখ্যা করতেন বলতে আমরা যা বুঝি তা হলো জন্না শব্দ ঢাল ঢাল দিয়ে মানুষ যেমন প্রোটেকশন দেয় যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে মানুষ প্রোটেকশন দেয় করে আত্মরক্ষা করে তো সিয়ামটা হলো মানুষের আত্মরক্ষার জন্য জাহান্নাম থেকে জাহান্নামের আজাব থেকে আত্মরক্ষার জন্য জুলুম থেকে আত্মরক্ষার জন্য এবং অন্যায় থেকে আত্মরক্ষার জন্য দুনিয়াতে পাপ থেকে আত্মরক্ষার জন্য একটি উত্তম পন্থা এবং মাধ্যম হিসাবে আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য আর সিয়াম না শিয়াম হলো ঢাল স্বরূপ সুতরাং এটাকে ঢাল হিসাবেই আমরা ব্যবহার করব এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য এবং দুনিয়াতে অন্যায় থেকে বাঁচার জন্য আমরা শিয়ামকে ঢাল হিসাবে গ্রহণ করবো শেখ আব্দুল সাহেব সেটা হলো এই যে আর অশ্লীল কাজ করা অন্যায় অবিচার করা রাফাস শব্দের অর্থ মূলত অশ্লীল কাজ তো মানুষ যারা শ্যাম পালন করতে ইচ্ছুক যারা শ্যাম পালন করবে তারা যেন অন্তত সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবার ইনসা আল্লাহ আপনাদের সম্মুখে রমাদানের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আসসালাম আলাইকুম আহমতুল আপনার আপনার পারে পারে করতে কার তিন দুই তিন শূন্য এক Iban, GB49, ARAI, dazu, 8 8 judging, 8. Sort code, Paytver, code, Swift BIC शून्य शून्य आठ तीन सुफ्टीआईसीआर जि टा पाठे इल कर जीनी शुदू आल्लाह हो उपासना चार्नाथ सब बड़ नियमत हल्लाबूर आलिम दर्शन लाभ कुरान आदेशर क्यों चलते প্রতি রবিবার রাত সাড়ে টায় বাংলাদেশে আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানে সারা দুনিয়ার মানুষকে বললেন चिंता देखने अनुष्ठान छाय প্রতি বুধবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়